হিসামের পিতা উরাহ রহমতুল্লাহ আলাহী হতে বর্ণিত যে তিনি বলেন যেসব মহিলা নিজেদেরকে নবী সাল্লাহ সাল্লাম এর নিকট সমর্পণ করেছিলেন খাওলা বিনতে হাকিম তাদেরই একজন ছিলেন আয়ুষার আদিল্লাহত আলহা বলেন মহিলাদের কি লজ্জা হয় না যে নিজেদেরকে পুরুষের কাছে সমর্পণ করছে কিন্তু যখন কুরআনের এই আয়ত অবতীর্ণ হল অর্থাৎ হে মুহাম্মদ তোমাকে অধিকার দেওয়া হলো যে নিজ স্ত্রীগণের মধ্য থেকে যাকে ইচ্ছা আলাদা রাখতে পারো সুরাল হাজাব আয়ত নম্বর একান্ন আয়ুষার আদিল্লাহত আলহা বলেন হে আল্লাহ রসুল আমার মনে হয় আপনার রব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার ত্বরিত ব্যবস্থা নিচ্ছেন উক্ত হাদিস্রী আবু সঈদ মোয়াদ্দিব মোহাম্মদ ইবন বিশ্বর এবং আবদাহ হিসাম থেকে আর হিসাম তার পিতা হতে একে অপরের চেয়ে কিছু বর্ধিতভাবে আয়ুশার আজিয়ালাহ আলহ্না থেকে বর্ণনা করেছেন